বর্ণিত তিনি বলেন আমি সাবালক হবার নিকটবর্তী বয়সে একটা গাধের উপরে আরোহিত অবস্থায় এলাম আল্লাহ মিনায় সালাদ আদায় করছিলেন তার সামনে কোনো দেয়াল না রেখেই তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম এবং গাধিটিকে বিচরণের জন্য ছেড়ে দিলাম আমি কাতারের ভেতরে ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেননি